কান্দি যুব সমাজের উদ্যোগে আয়োজিত এবং সর্বস্তরে প্রধি জনতা আমরা আল্লাহ রব আলীর দরবারে শুক্রিয়া আদায় করি যেহেতু উপমহাদেশের বাসিন্দা আর এই উপমহাদেশে নবী জন্ম নেননি আমাদের নবী উপমহাদেশে জন্ম নিয়েছেন না আরবে এই উপমহাদেশে আরব থেকে ইসলাম এসেছে এই ইসলাম নতুন আসেন চার পাঁচ বছর ধরে আসছে হাজার বছর ধরে ইসলাম প্রবেশ করেছে এই উপমহাদেশের মানুষ অত্যরিকতায় নিমজ্জিত ছিল मूर्ति पूजा व्यक्ति पूजा शक्ति पूजा निमज्जित मानस गल छाय आश्रय दिए इसम नतून कर बुझेमेशसलम हजार बचर धरे এই উপমহাদেশে যেদিন থেকে ইসলাম এসেছে সেদিন থেকে এই উপমহাদেশের মানুষ নামাজ পড়তেছে না এই উপমহাদেশের মানুষ যেদিন থেকে ইসলাম পত্তলিকতায় নিমজ্জিত এই উপমহাদেশের মাটিতে ইসলাম নামক জান্নাতি ধর্ম প্রবেশ করেছে সেদিন থেকে এই উপমহাদেশের মানুষ নামাজে বাঁধতেছে নামাজে মানুষ হাজার বছর ধরে হাজার বছর ধরে যারা যা কোন ঝগড়া ছিল ইসলাম তো নতুন না হাজার বছর পুরানো না আমাদের সেই পুরানো ইসলাম যেদিন থেকেই উপরে সন্তান নামাজের মেসাইল নিয়ে মসজিদে ঝগড়া হয়েছে দেখাতে পারবে ঈদের নামাজ নিয়ে বিবাদ হয়েছে দেখাতে পারবে তারাবি নামাজ নিয়ে বিবাদ হয়েছে দেখাতে পারবে আমাদের এই উপমহাদেশের মানুষের জমি নিয়ে অনেক বিভেদ আছে মসজিদে বিভেদ ছিল মসজিদ আমাদের মুসলমানদের একতার প্ল্যাটফর্ম ছিল যেখানে সমাজের রাষ্ট্রের রাষ্ট্রপতি থেকে নিয়ে সমাজের নিকৃষ্ট স্তরের বেথর পর্যন্ত এক কাতারে দাঁড়িয়ে যেত ঝগড়া করত বিবাদ করত তারি নামাজি গিয়ে বিবাদ করত আলেম ওলামাদের বিরুদ্ধে ঝগড়া করত একটা জায়গা বলছে যে জায়গাটা আমাদের পারস্পরিক ভালোবাসা বোধ সম্প্রীতি বোধ আমাদের পারস্পরিক আসে নাই আমাদের সমাজের কিছু নাদান ভাই তাদেরকে শত্রু বলি নানান দোষ তারা এসে বলতে চান এই উপমহাদেশে হাজার বছর ধরে নামাজ ঠিক ভাবে ঢুকে নেই এই উপমহাদেশে ইসলামটা সঠিকভাবে প্রবেশ করে দুই তিন বছর ধরে নতুন ইসলাম পাই এরকম মুসলমান আছে কিনে হ্যাঁ ওই ভাইদের বলে ইসলাম তো নতুন না নতুন চার পাঁচ বছর ধরে যে ইসলাম হবে সেটা আমার নবীর ইসলাম হবে না নতুন ইসলাম কারণ ইসলাম নতুন না তো ভাই নতুন থেকেও বলতে হবে ইসলাম কি নতুন হাজার বছর পুরানো না এই হাজার বছর পুরানো ইসলামের পুরানো নামাজকে যেই নামাজ এই উপমহাদেশের মানুষ লক্ষ কোটি মানুষ হাজারো মানুষ ইসলাম গ্রহণ করার পর থেকে মসজিদে এসে পড়তেছে যায় গিয়ে পড়তেছে তারাবি নামাজে পড়তেছে আজ সমাজের কিছু মানুষ বলতে চায় হাজার বছর ধরে হইতেছে পরে বলতে চাই এদের সের লাখো এদেশের মানুষকে উল্লু বানিয়ে নবীর দিন শিখাইলে তারা চার পাঁচ বছর ধরে নতুন ইসলাম পাইছে এখন যারা এসে আমাদের হাজার বছরের ইসলামকে আমাদের হাজার বছরের বিনকে বিচারের কাজ গড়ায় দার করানো আমরা যে নামাজ পড়তেছি সেই নামাজটা হয় কি হয় না এতটুকু বলার অধিকার আমাদের আছে না কোরআন হাদিস থেকে সেই দলিল উপস্থাপন করার অধিকার আমাদের আছে কি নাই যদি যারা এসে বলতেছে মস্তিকে ঠুকে বলতেছে আমাদের তাবলিগ হয় না এরকম যারা এসে আমাদের মাঝে সন্দেহ সৃষ্টি করে দিচ্ছে তাদের জবাবে নিজেদের এলাকায় নিজেদের মানুষের সামনে নিজেদের দলিল পেশ করতে চাই এর নাম ফেতনা জুড়ে বলেন এর নাম ফেতনা আমরা কাজটা সঠিক করি কি করি না জানার অধিকার আছে কি নেই আপনাদের অধিক অধিকার আছে কি নেই যেহেতু সময় কম পঁয়তাল্লিশ মিনিট সময় অর্থাৎ নয়টা ৪৫ পর্যন্ত আমার সময় সব বিষয় আমি বলতে পারবো না দু একটা পয়েন্টে বলবো আজকে ঝগড়া করার জন্য না বিভেদ করার জন্য না আজকে দিনে এই মাহফিলের প্রধান অতিথি বক্তা জনাব মুখরিসুর রহমান একটা ভিডিও ক্লিপ আছে আমার কাছে সেখানে তিনি বলেছেন যে যদি এই বিশ্বে যদি মুসলমানরা শুধুমাত্র কোরআন এবং সহি হাদিস মেনে নেয় তাহলে কেউ মাঝাব মানতো না বরং সবাই মুসলমান হয়ে যেত অর্থাৎ আমরা যারা মাজহাব মানি আমরা বিভক্তি করতেছি আমাদের অধিকার আছে কিনা জানা মা যদি প্রভাবিত হয় আরবের সমস্ত শায়কেরা আরবের সমস্ত মুফাসেরা আরবের সমস্ত মুক্তিরা মাজহাব মানেন তাহলে তিনি শক্তবাদী থাকবেন না হয়ে যাবেন আমাদের জানার অধিকার আছে কি নাই দেখাচ্ছি আরবের একজন নামাজের কাত গড়ায় দাঁড় করিয়েছেন তারাও এই শায়েককে তাদের নিজেদের শায়ক বলেন এই শাহেক সোহলেমিনের ফতুয়া সংকলন ফতুয়া আরেকান ইসলাম আমাদের বাংলাদেশের ওই সমস্ত তাদের থেকে লিখিত আমাদের কিতাব না আরব শাহেদের কিতাব শুধু আমরা মানি না তারা সাহেব মানে এখান থেকে চলে যাবার পরে এই কথা না বলেন আন তাদের বলেছে কারু সন্দেহ থাকলে আমার কাছে আসেন কিতাবটা দেখে যান ঠিক ভাই এখনো বলতেছি কিতাবটা দেখে যান এই কিতাবে সাতাশি নাম্বার পৃষ্ঠায় তিনি বলেন যে সমস্ত সাধারণ লোক যারা কোরআন হাবিজ থেকে বিধান জানতে সক্ষম নয় তাদের জন্য তাকলিদ করা বিশেষজ্ঞ ব্যক্তির অনুসরণ করে আমাদের বক্তব্য সন্দেহে এসে দেখে যান এই সাইখ মুখলেশুর রহমান মাদানী সাহেবের বয়ান আছে আমি দেওবন্দে যা দেখেছি সেখানে তিনি তিনি একজন সাহেবকে তার নিজের সাহেব বলে পরিচয় দিয়েছেন তার নাম হলো মোহাম্মদ বিন আব্দ নজর আমাদের কিতাব না কিতাবিদের প্রতিষ্ঠাতা বলা হয় তাকে এবং তাদের মতবাদের সবার মুখে মুখে যার নাম বিন আবদুল ওয়াহ বাংলাদেশের কোন দেশের শাহ শাহ এই কিতাব আব্দুরা নজর এই কিতাবের এক নম্বর খন্ডের দুইশো সাতাশি নাম্বার পৃষ্ঠা এক নম্বর খন্ড দুইশো সাতাশি নাম্বার খেয়াল করি এবং শাখাগত মাসাইলে আলাহাবিল ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আহমদ বিন হাম্বলের মজাহের অনুসারী ইমাম ও স্বীকার করি না যারা চার মাঝহের এক মাঝহের অনুসরণ করে যারা চার মাযহাবের এক মাযহাবের অনুসরণ করে তাদেরকে আমরা বাড়া না তাদেরকে খারাপ বলি না ফতুয়া বাংলাদেশের আলিম ইবনে আরব সাহেব আছেন কাদের ভাই আছেন এই একটু পড়ে থেকে আবার লেখেন বল নুজুবিরুহুম নুজুবিরুহুম আলা তাকলিদি احد আমরা লোকদেরকে বাধ্য করি আমরা লোকদেরকে যেন তারা মাঝাবের কোন এক মাজহাবের অনুসরণ করার জন্য আরব সাহেব মোহাম্মদ বিন আবদুল নজরী বলতেছেন আমরা বাধ্য করি আর এই আরব সাহেবদের নাম নিয়ে মাজহাবের বিরুদ্ধে কথা বলে কি না আরব সাহেবের নামনে নিয়ে বিরুদ্ধে যারা কথা বলে তারা সত্য বলে লাগিয়ে দিতে পারব আরবের একজন কোন একজন ভালো অভিজ্ঞ কোন সাহেবকে দেখাতে পারবেন না যিনি মাঝহের বিরুদ্ধে কোন কটু মন্তব্য করেছেন এর কোন নজির দেখাতে পারবেনা আরেকজনকে ফতুয়া প্রসিদ্ধা প্রধান মুফতি বোর্ডের প্রধান মুফতি শাহ আব্দুল আজিজ বিন আব্দুল্লা বিন আব্দ রহমান বিনবাজ সংক্ষেপে যাকে বলা হয় বিনবাজ যিনি সৌদি আরবের ফতুয়া বোর্ডের প্রধান মুফি পাঁচ নম্বর খন্ড কত নম্বর খন্ড ভাই পাঁচ নম্বর খন্ডে চার নম্বর খন্ডেটা আগে দেখায় মজমুল ফতুয়া বিনবা চার নম্বর খন্ডে চার নম্বর খন্ডের একশো ছিষট্টি নাম্বার পৃষ্ঠা কত নাম্বার পৃষ্ঠা বাংলাদেশের আরবের শেখ শুধু আরবের আরবের প্রধান আরবের প্রধান মুফতি মজহাবি কেমন সেটার ক্ষেত্রে আমার মজাহাব হলো মজাহাবুল ইমামি আহমদ বিন হাম্বল আরবের এই মুফতি সাহেব মানে আরবের সাহেবদের কথা বলে আমাদের সমাজে আইসে বলে মাঝহব মানা জাহেদাই হারাম এরা সত্য বলে না আমাদেরকে ধোকা দেয় কত মানুষ হদে দেয় তোমরা হজে গিয়ে গিয়ে বাংলা ব্যক্তিদের কাছ থেকে চটি বই আইন না। বিভিন্ন কথা শিখাই আমাদের মসজিদে ফেসলা করে কি করে না তাদেরকে বলি আরবের জমায় তার জুমার মালহাবের বিরুদ্ধে কথা বলেছেন যদি তুমি মায়ের বৈধ সন্তান হো একটা প্রমাণ দেখাও কোনো প্রমাণ দেখাতে পারবে আরবের কুলু শাহ মালধাবের বিরুদ্ধে বলেন হানফি মালধহের বিরুদ্ধে বলেন সময় আমার যেহেতু একদম কমে গেছে এই আমি আপনাদের সামনে আপনাদের চোখ খোলার জন্য দৃষ্টিটা খুলে দেওয়ার জন্য যারা সহি আমার নামাজ হয় না ওই ব্যক্তির নাম ফেতনবাদ ঠিক না কিন্তু আমি যে নামাজ পড়ি এই নামাজ হয় কি হয় না এই দলিল দেবার নাম ফেতনা ভাই আমরা ফেতনা চাই না আমরা বেতনা চাই না এই উপমহাদেশে নামাজ নিয়ে বেতনা ছিল ঈদের জামাত নিয়ে বেতনা ছিল তারাবি নিয়ে ঝগড়া ছিল ভাই আমাদের একটা জায়গা মসজিদ তোমাদের করজোর অনুরোধ করি হৃদয় থেকে বল দিল থেকে বল আমাদের মসজিদটা বিবাদের আখা বানাবানা মসজিদটাকে ঝগড়ার জায়গা বানাবানা ভাই গোটা বিশ্বে মুসলমান মার খাইছে ইলুদির হাতে মার খাইতেছে খ্রিস্টানের হা আমরা কত বছর যাব আমার দুর্বল মা বোনের বুকে গুলি চলতেছে আমরা বড় অসহায় গোটা এরকম অবস্থায় একটা জায়গা যেখানে আমরা চুপচাপ করে দাঁড়াই রাষ্ট্রের সমাজের সবচেয়ে ধরি থেকে নিয়ে গরিব পর্যন্ত কোন বিভেদ নেই কোন ঝগড়া ওই একতার একটা জায়গারে তোমার পায়ে জায়গা রেদানের আকড়া বাড়াব এখন কোথা হচ্ছে তা বলবে তারা সহিফ মানে সহিদিফ অনুযায়ী তাদের মাসাইল প্রমাণ করে আমি আজ তারিখে আসতেছি আজকে তো সবাই নাই আজ তারিখে আপনাদের গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইনশাল্লাহ আমাদের নামাজের যার অধিকার আছে না আমাদের জানতে হবে না আমাদেরকে যারা ধোকা দেয় আমাদের মাঝে ভাই ভাই ঝগড়া লাগা দেয় তাদের ব্যাপারে সতর্ক হতে হবে কি হবে না আজকে আমি সেই মাসাইলের দিকে যাব না কারণ সেটা সম্ভব না আমি শুধু আপনাদেরকে দেখাতে চাই তারা আমাদের এই সরল যুবক ভাই ভাইদের শত্রু আমরা না এরা তো আমার ভাই আমাদের আমাদের শত্রু শত্রু হয় কিন্তু ওই যুবকদের এই সমস্ত ব্যক্তিরা এই সৌদি রুবালের ঘমটা দিয়ে এই সহজ কি না ওরা শত্রু না কিন্তু তোমাদেরকে যারা তোমার ভাইয়ের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে সহি হালিসের নামে ওরা কত বড় মৃত্যু জানতে হবে কি হবে না আমি আপনাদেরকে দেখাই বাংলাদেশে আলে হাদি ইসলাম আলহি কথিত আলে হাদিফটা তাদের নিজস্ব প্রকাশনী থেকে অনেক বই বের করে আমাদের সমাজে প্রার্থনা করেছে এর মাঝে বাংলাদেশে প্রসিদ্ধতম একটা প্রকাশনী হল তাউহিক পাবলিকেশন কি পাবলিকেশন প্রার্থনা করার জন্য না হাকিবতে হাল বোঝানোর জন্য বলি আজকের মাহপিরের যিনি প্রধান বক্তা শাহেখ মুখরিসুর রহমান মাদারী সাহেব তিনি যেই মাদ্রাসায় পড়ান সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালকের নাম তার শাহে আকরাম উজ্জামান থেকে একটা সহি অনুবাদ বেরিয়েছে আমার হাতে সেই বুখারিটা আপনারা দেখতে পাচ্ছেন কারো যদি সন্দেহ হয় আমি গেলেই যদি বলেন যে অন্য কিতাব থেকে দেখিয়েছে তার তাকে অনুরোধ করবে এসে দেখে যান কিনা আমি আপনাদেরকে দেখাবো এই শহিদুল প্রথম নম্বর খন্ডের শুনতে ওরা লিখেছে যে ইতিপূর্বে বাংলায় অনেক সহিখারীর অনুবাদ বেরিয়েছে অথাপ কিন্তু মাঝাহি লোকেরা লেখছে তো এই জন্য মাঝহী গোড়ান থেকে বের করলাম আমাদের অনুবাদ না ওদের অনুবাদ আমাদের প্রকাশনী না ওদের প্রকাশনী আপনারা আমাকে সহজ সরল একটা কথা আগে ফতুয়া দেন কোন জাল হাদিস আসে সবাই পিছন থেকে শরীফে বলবে না মিথ্যা কথা বলবে ওই ব্যক্তি সাহেব না ধোকারাজ সবাই ফতুয়া হবে সহিউল বোখারিতে জাল হাদিস আছে কোন ব্যক্তি যদি বলে ওই ব্যক্তি সত্যবাদী না ধোকারাজ মৃত্যুক না শায়কাব সবাই কথা আমাকে বলেন আমরা যারা ঐতিহ্যিক ভাবে অনুসারী আমরা তো তারা পড়ি আপনাঘাত করে ভাগিল তো করা হুজুররা আবিষ্কার করেছেন যদিও বাইতুল্লাহ এবং মদিনা শরীফে কোথাও যদি বিশ্বাকাতের হাদিস চ চলে আসে তাহলে যারা আটটা কাজ করে ভেঙে যায় তাদের কথা প্রমাণিত থাকে না বাধ হয়ে যায় বাধ হয়ে এখন ওই বিশ্বাকাতের হাদিস যদি সহি থাকে তাহলে তাদের মতবাদ আর কি তাদের আত্মাখাতের মতবাদ আর প্রমাণিত থাকে এইজন্য জন্য বিশ্বঘাতের সই হাজিজকে মানুষের সামনে কি প্রমাণ করতে হবে কথা কি মনে আছে তো ওদের আচ্ছা ওদের শহীদুল বুখারি দ্বিতীয় খন্ড কত নম্বর খন্ড আমি সংস্করণ বলে দেয় হয়তো বা আমরা অনেকদিন আগে থেকে বলতেছি পারে ষষ্ঠ প্রকাশ এই শহীদুল বোখারির দুই নম্বর খন্ডের তিনশো নম্বর পৃষ্ঠা তিনশো কত নম্বর পৃষ্ঠ ভাই আমার না কিন্তু আপনারা দিচ্ছে ঠিক আছে তো ভাই আচ্ছা বলেন बनाईर प्रमाणित थाचे लिखे लिखे কারণ বলতে হবে না হাদিস কারণ দেখতেছো এতে আবু উসমান বসে রয়েছে সে হাদিসের ক্ষেত্রে অস্বীকৃত কিন্তু জাহের জানেও না নাম হলো খালেদ বিনলার খালিদ্দিন নামটা মুখস্থাখেন খালিদ্দিন খালিদ বিনলাদের ধসটি তার বর্ণনা প্রত্যাখ্যাক খালেদ বিন্যাখ্যন্ত খালেদ বিন মাখলাদ কোন বর্ণনা দলিল হিসেবে তদুপরি সে ছিল শিয়া ছিল ও মিথ্যা আচ্ছা কালিপি বা খালির কতগুলি দোষা কথা কোনো বর্ণনা গ্রহণযোগ্য তার কথা সব না জাল হবে ঠিক আছে তো এই না। আমি বের করেছি আমি আপনাদেরকে শোনাই উল্লেখ করেছেন সেখানে তিনি বলেন আমি এই হাদিস টা খালেদিন থেকে শুনছি খালেদিন থেকে খালেদিন মাখলার যেন কি সত্য কথা কয় না কথা গ্রহণযোগ্য না প্রত্যাখ্যাক মাখলাদের কথা যদি প্রত্যাখ্য থাক হয় সে যদি মৃত্যুক হয় তাহলে ওদের সৈল বোখারের প্রথম নাম্বার খণ্ডের তেতাল্লিশ নাম্বার পৃষ্ঠার হাদিস থাকি আর সহি থাকে না জাল হয় সহি থাকে না জাল হয় আমাদের বিশ্বকাপের হাদিস কে জাল বাড়ানোর জন্য বুকারের জাল বানাইছে সেই হাদিসের সূত্রে তিনি লেখেনাখলা বুকারি বলেন আমি হাদিস থেকে শুনছি তাহলে ওদের বক্তব্য অনুযায়ী খালেদিন মাখলার যদি মৃত্যুক হয় তার কথা প্রত্যাখ্যাত হয় তাহলে তাদের সৈল মুখারিতে কমপক্ষে পঁয়ত্রিশটা হাদিস ইমাম মুখারি এই খালেউদ্দিন মাখলার থেকে আনছেন খালেউদ্দিন যদি মৃত্যুক হয় তার কথা যদি প্রত্যাখ্যাত হয় তার সকল কথা যদি অগ্রহণযোগ্য হয় তাহলে আর এই সকল রেফারেন্স পড়ে আমাদের কলেজ ভার্সির সেনেরা ইসা ইমামের সাথে সবগ্রা করে কি করে না করে কি করে না ভাই আমাদের বিরুদ্ধে কথা বলে কি বলে না কিন্তু হ্যাঁ বিশ্বকাপ তারা দিন সন্ন্যতকে চাল প্রমাণ করার জন্য যে সন্ন্যত নবীর নদী নবীর মালদার পাশে নবীর প্রতিষ্ঠিত মস্তিরে মস্তিরে নবীতে যে বিশ্বকাপ তারাবি চলে যেই বিশ্বকাপ তারাবি বাইকুল্লা চলে সেই বিশ্বকাপ তারাবি জাল প্রমাণ করার জন্য আমাদের নামে বলে না হাদিসের নামে বলে আল্লাহ আল্লাহ কে সহসর যুবকরা এইসক রেফারেন্স পড়ে আসা মসজিদে ঝগড়া করে না ভাই তার পুষ্টি তার সকল বর্ণনা প্রত্যাখ্যাত বিশ্বাখাতের রাবিদ বিন খুসাইফার সকল বর্ণনা কি আচ্ছা যার সকল বর্ণনা প্রত্যাখ্যাত হয় সে দিদি কোন হাদিস বলে সেটা দুইশো প্রথম নাম্বার পৃষ্ঠায় ইমাম বুখারি যে হাদিস এনেছেন সেই হাদিসের সূত্র উল্লেখ করতেকে গিয়ে তিনি এক জায়গায় লেখেন ইমাম বোখারি বলেন আমি হাদির স্টাই এজিৎ বিন খোঁজাই ভা থেকে শুনছি এজিৎ বিন খোঁজাই থেকে প্রথম নম্বর খন্ডের দুইশো সাত্রিশ নম্বর পৃষ্ঠার হাদিস এটা সহি জাল সহি আমি বের করেছি ওদের এই তাহিদ পাবলিক গ্রন্থের বুখারি শরীফ থেকে যে কি মা বুখারি এই খোঁজাই পাঠিয়ে কম পক্ষে ছয়টা আদি ফেলছে এই ছয়টা হাদিফ কি ওদের বক্তব্য অনুযায়ী আর সহিখারি হাদিস বলে সাহেব না ধোকাবাস আমার সময় যেহেতু শেষ হয়ে গেছে আমি আর সেদিকে যাবো না আমি শেষ কথা বলছি শেষ কথা বলি এরকম মিঠা কথা কারা করে জানতে হবে কি হবে না সহজ সরল যুবকদের সহজ সরল তৌহদী যেন তাকে সহিদ হাদিফের নামে এইভাবে মিথ্যা রেফারেন্স দিয়ে দিয়ে উল্লু বানায় তাদের নাম জানতে হবে কি হবে না তাদের নাম এই জন্য জানতে হবে যেন এই সকল লোকেরা সৌদি রুমালের ঘুমটা দিয়েছে আমাদের সহজ সরল যুবকদের সহজ সরল তৌহিদিদের ঢোকা না দিতে পারে জানতে হবে কি হবে না এরকম ঢোকা কি ভাই আমাদের আমাদের নামে দিয়েছিলেন মুখারির নামে এই ঢোকা বাজারে দেয় না মস্তিকে ঢুকে দেয় মস্তিকে ঢুকে দিনের নামে যেই ব্যক্তিরা হাদিসের নামে এমন চালিয়াতি করে আমি দেখাবাহ হায়াতের আসলে আপনারিকে আপনাদের কল্পনাও আসবে না হাদিফের কিতাবের খন্ড পৃষ্ঠা নাম্বার লেখা এই সকল সাহেব বিন মাদানীরা আপনাদের ঢোকা দেয় আমাদের দেশের সরল মানুষরা কল্পনাও করবে না যে নবীর হাজিফের নামে কিতাবের খন্ড পৃষ্ঠা নাম্বার লেখা মিচা কথা লিখবে এরকম কল্পনা আমরা করি ভাই করি ভাই কিন্তু ওই শায়খেরা করে আপনাদের কল্পনা আসবে না কিন্তু ওই শায়খেরা হাজি কিতাবের খন্ড পৃষ্ঠা নাম্বার লেখা মিঠা কথা মিছা কথা কয়েকই কয় না প্রমাণ হয় নাই বলতে হয় আপনাদের সৈন্যীর নামে মিথা কথা কারা করে নাম জানবেন তো আপনারা নামগুলি বলে আমি করে দিচ্ছি কারাই কাজগুলি করে তো এরকম মিছা কথা নির্ভর যেই খণ্ডটি বেরিয়েছে সেই খণ্ডের শুরুতে যারা সম্পাদনা করেছেন সম্পাদনা আপনারা বুঝেন তো সম্পাদকের কাজ হলো যে বই লেখা হচ্ছে আর এই দায় এবার সম্পাদকের কাঁধে যাবে কি যাবে না যাবে কি যাবে না তো এই জালিয়াতি যেহেতু আমি দেখেছি দুই নম্বর খন্ড থেকে সহি खंड कार नम्बर शायद अक्रमुजाम अब्दुल साल आज के मुखरजुर रहमान मदानी साहेब मद्रासा से मद्रास প্রতিষ্ঠাতা পরিচালক তিনি হচ্ছেন এই খন্ডের এক নম্বর সম্পাদক মানে এক নাম্বার মৃত্যুত না আমাদের নামে বিশাখা বৈশাণ বিনে ভাই আমাদের নামে না হাদিসের নামে আমাদের নামে না বুহাইব নামে আমি বলেছিলাম একটা কথায় মনে রাখবেন আমরা আল্লাহ ভয় পাই কবরের দায়িত্ব মনে বিশ্বাস করি আপনাদের কি মনে হয় এদেশে আপনাদেরকে যারা দিন শিখাইতে এরা কবর ভয় পায় না হাজার বছর ধরে যে আলেম ওলামারা আপনাদের দিন শিখাইছে বাংলা চবি বই পড়ে সব আলেম ওলামাদেরকে বলে দিলেন আলেমরা দিন বুঝে নাই আলেমরা নামাজ বুঝে না। এমন বেইন হবেন না আল্লাহ না ভাই আল্লাহ সই এমন বেইন হবে না যেন শিখেছে আপনার মাথায় ফিরে হাত গোলা আমার সব শেষ হয়ে গেছে আমার ইমান নিয়ে তারা মিনি খেলতেছে আমাদের ইমান নিয়ে চিনিমিনি খেলতেছে না আমাদের মসজিদকে বিবাদের আখরা শেখ আব্দুল বিন ইউসুফের মাতৃভাষা ছাত্রকে আমি বলেছি তোর শাহে কে গিয়ে বলবি আমার সামনে আইসা সুরায় ফাতে শুদ্ধ করে পড়তে পারলে সে পাশ শাহেদ হাজেজ মোহাম্মদ আনিসুর রহমান শাহেদ মোহাম্মদ মনসুর হক রিয়াজি ডক্টর মোহাম্মদ মুস্তউদ্দিন তারপরে প্রফেসর ডক্টর জওয়ান অধ্যাপক মোহাম্মদ ইসলাম তারা যে কথাগুলি বললাম আবার কথা কি আপনারা বুঝতে পারছেন ভাই আমরা বিবাদ চাই আমরা শান্তি চাই নিরাপত্তা চাই আমাদের নামাজ নিয়ে কেউ যদি কটাক্ষ করে মাঝহাত করে তাহলে আমাদের অধিকার আছে আমরা বলবো আমাদের সামনে আমাদের আলমদের সামনে দলিলোকাবাজি করতে পারব না আপনাদের সামনে এসে হাদিসের রেফারেন্স দিয়ে মিথ্যা কথা বললে আপনারা বুঝবেন ভাই এই যে দেখাইলাম আপনারা বুঝছেন ওই যুবকরাও বুঝে নেই আল্লাহর আমাদেরকে আমি বসবো আমি বসবো আমরা আমি আছি আমি আছি আমাদের মস্তিদকে একাত্মানী সাহেব আসছে আমরা দেখাইলাম বুহারি থেকে মিথ্যা বলছে এটা মিথ্যা কি মিথ্যা জানতে হবে না ভাই বুহারির নামে আমাদের সাথে জালিয়াতি করা হয়েছে জালিয়াতি করেছে কি করেছে জানতে হবে না ভাই না। জানতে চাই এবং আরো শাখরা মাজাহাবান তিনি বক্তব্য বলেছেন মাজাহ মানেন না এই বিষয়ে তার কাছ থেকে আমরা পরিষ্কার বক্তব্য চাই ও আসে আসসালামাইকুম রহমতুল্লাহ সামনে বেড়ানোর এই সমস্ত চামচিকাজের কোন ক্ষমতা নাই اللهم صلي على মোহাম্মদ আর মোহাম্মদ সম্লাহ আল্লাহ আল্লাহ والله আম